قال في في من هذا পড়াই বেশি উত্তম জঈদ বিনহো থেকে বর্ণিত তিনি বলেন যে নিশ্চয়ই নবী করিম সাল্লাসাল্লাম বলেছেন আমার মসজিদে কোনো ব্যক্তির ফরোজ নামাজ পড়া ব্যতীত অন্যান্য সন্ন্যত বা নফল নামাজ তার বাড়িতে পড়াই বেশি উত্তম সোনান আবু দাউদ হাদিস নম্বর এক হাজার চুয়াল্লিশ এবং শাহেহ বুখারি হাদিস নম্বর সাতশো একত্রিশের অংশবিশেষ তবে হাদিসের শব্দগুলি সুনান আবু দাউদ থেকে নেওয়া হয়েছে আল্লা নাসরুদ্দিন আল আলবাণী এই হাদিসটিকে সহেহ বলেছেন এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় জঈদ বিন সাবিত ইবনুদ্দাহাক আল আনসারি একজন মহা বিখ্যাত ও মহাসম্মানিত সাহাবি যিনি আল্লাহ রসুলের ওহি বা ঐসি বাণীর লিপিকার ছিলেন রজ্লাহান আল্লাহ রসুল সাল্লাসাল্লাম যখন মদিনায় আগমন করেন তখন তিনি একটি এতিম বা অনাথ কিশোর ছিলেন এবং তখন তার বয়স এগারো বছরের বেশি ছিল না সেই সময় তার পরিবারের লোকজন যখন ইসলাম ধর্ম করেছিলেন তখন তিনিও তাদের সাথে সাথে ইসলাম ধর্ম করেছিলেন আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম যখন তার মধ্যে দেখতে পেলেন জ্ঞান অর্জন শিক্ষা দীক্ষা শাস্ত্রাদি অধ্যয়ন ও লেখাপড়ার আগ্রহ জ্ঞান সংরক্ষণের যোগ্যতা ও সঠিক বোধশক্তি এবং বিদ্যার্জনের কামনা তখন তিনি তাকে ওই সমস্ত ওয়াহি বা ঐশিবাণীর লিপিবদ্ধ করার জন্য নিয়োগ করলেন যে সমস্ত ওয়াহি বা ঐশি বাণী তার প্রতি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হত এবং জঈদ বিন সাবিতর আনহু এই মহাদায়িত্ব এবং মহাকার্য সঠিক পদ্ধতিতে পালন করেন আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লাম আবার যখন পৃথিবীর বিভিন্ন রাজা ও নেতাদেরকে ইসলাম গ্রহণের জন্য লিখিত দাওয়াত তানের ইচ্ছা পোষণ করেন তখন তিনি জঈদ বিন সাবিতাল্লাহ আনহুকে সেই সমস্ত রাজা ও নেতাদের কতকগুলি ভাষা শিক্ষা ও ভাষার জ্ঞান লাভ করার আদেশ প্রদান করেন তাই তিনি অল্প সময়ের মধ্যে কতকগুলি ভাষার শিক্ষা ও ভাষার জ্ঞান লাভ করতে সক্ষম হয়েছিলেন অতএব তিনি আরবি ভাষার সাথে সাথে যে সমস্ত ভাষার শিক্ষা বা জ্ঞান অর্জন করেছিলেন তার মধ্যে রয়েছে পারস্যের ফার্সি ভাষা এবং সুরিয়ানি ভাষা অর্থাৎ প্রাচীন সিরিয়া ভাষা ইত্যাদি জঈদ বিন সাবিদর আনহোর মহাগুণাবলী ছিল তার জ্ঞান ও সাহিত্যের দ্বারা তিনি মদিনা শহরের মধ্যে উচ্চ মর্যাদার অধিকারী হয়েছিলেন এবং সকল মুসলিমগণের মধ্যেও তিনি সম্মান ও শ্রদ্ধার পাত্র ছিলেন কেননা সাধারণভাবে ছিলেন তিনি মহাজ্ঞানী মহা বুদ্ধিমান এবং পবিত্র কোরআনের রক্ষক ও হাফেজ তিনি আল্লাহ রসুল সাল্লু আলি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিস বর্ণনাও করেছেন এবং তার কাছ থেকে পবিত্র কোরআনের জ্ঞান লাভ করেছেন অমর রদ্লাহ তালা আনহু তার খেলাফতের আমলে যখন হজ পালনের যাত্রা করতেন তখন তিনি জীদ বিন সাবিত রদ্লাহ আনহুকে মদিনার শাসক হিসাবে খেলাফতের দায়িত্ব প্রদান করতেন এবং তাকে তিনি বিচারপতি হিসেবেও নিয়োগ করেছিলেন এবং তার এই কাজের জন্য তার পারিশ্রমিক নির্ধারণ করে দিয়েছিলেন আবু বকর ও রসমান রদু আল্লাহ আনহোমার খেলাফতের আমলে জঈদ বিন সাবদ তর আনহু তাঁর সাথী ও সহচরদের সঙ্গে পবিত্র কোরআন একত্রিত করণের মহাদায়িত্ব পালন করেছেন হাদিস গ্রন্থে তার কাছ থেকে বর্ণিত বিরানব্বইটি হাদিস পাওয়া যায় জয়ীদ বিন সাবিতাল্লাহ আনহু সন পাঁচল্লিশ হিজরিতে ছাপান্ন বছর বয়সে মৃত্যুবরণ করেন এই বিষয়ে অন্য উক্তিও রয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক এই হাদিসটির দ্বারা প্রমাণিত হয় যে বাড়িতে নফল বা সুন্নত নামাজ পড়া বেশি উত্তম কেননা বাড়িতে নফল বা সুন্নত নামাজ পড়ার মাধ্যমে একনিষ্ঠতা ও একাগ্রতা এবং বিনয় নম্রতা উত্তম পন্থায় বজায় রাখা যায় এবং লৌকিকতা থেকে বেশি দূরে থাকা যায় কিন্তু যে সমস্ত নফল বা সুন্নত নামাজ জামাতের সাথে পড়তে হয় যেমন চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের নামাজ এবং ইস্তেষ্কা বা বৃষ্টি প্রার্থনার নামাজ ইত্যাদি সেই সমস্ত নামাজ মুসলিম ব্যক্তির জন্য জামাতের সাথে মসজিদে পড়াই উত্তম দুই মুসলিম ব্যক্তির জন্য আল্লাহর নবীর মসজিদে জামাতের সাথে নামাজ পড়া প্রকৃত ইসলামের বিধানসম্মত একটি সৎকর্ম তাই মুসলিম ব্যক্তির উচিত যে সে যেন আল্লাহর নবীর মসজিদে জামাতের সাথে নামাজ পড়ে অনুরূপভাবে যে সমস্ত নামাজ প্রকৃত ইসলামের বিধানসম্মত জামাতের সাথে পড়া প্রযোজ্য যেমন ঈদের নামাজ ইস্তা বা বৃষ্টি প্রার্থনার নামাজ চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের নামাজ এবং তারাবির নামাজ এই সমস্ত নামাজ মুসলিম ব্যক্তির জন্য জামাতের সাথে মসজিদে পড়াই উচিত তবে নফল এবং সোনাত নামাজগুলি বাড়িতে পড়াই বেশি উত্তম